আমরা লম্বা একটি বিরতির পরে আবার আমাদের দাস শুরু করছি আল্লাহুল্লাহি আলামিন।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 তরুণরা আমাদের ভবিষ্যৎ সামনে তাদের একটা বিরাট পথ জানে না বলে তারা সময়ের অপচয় করে চলেছে বলেছেন বেশিরভাগ মানুষই দুটো নিয়ামতের অপচয় করে একটি হল অবসর সময় এবং অপরটি হল সুস্বাস্থ্য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 সুরা আল হিজরের বাহাত্তর নম্বর আয়াতে কৌমে লুত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবাহানাহালা বলেন আপনার প্রাণের শপথ তারা আপন নেশায় প্রমত্ত ছিল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 আপনি অনেককে বলতে শুনবেন যে আল্লাহ কেন শপথ করলেন ইমানদারেরা কোনো প্রশ্ন ছাড়াই তো আল্লাহর প্রতি ইমান এনেছে আর কাফিরা তো কখনো বিশ্বাসই করতে চাইবে না আল্লাহ সুরা আল বাকেন আপনি যদি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন তবুও তারা আপনার কিবলা মেনে নেবে না তারা মেনে নেবেন আরোশ আরশকে উঠেছিল আমি এটা বিশ্বাস করি না আমি জানি এই হাদিস সহেই কিন্তু আমার বিশ্বাস হয় না আচ্ছা প্রশ্ন আসতে পারে কেন কুরআন ও সুন্নাতে শপথের কথা এসেছে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 বর্তমানে কুরআন বিভিন্ন ভাষায় তর্জমা করা হয়েছে অনেকেই ইংরেজিতে কুরআনের অনুবাদ পড়ে থাকেন আর এ কারণেই অনেকেই ভুলেই যান যে কোরআনের ভাষা হচ্ছে আরবি আরবিতেই কুরআন নাজিল করা হয়েছিল আরবিতে কোনো কিছু সুনিশ্চিত করতে শপথ ব্যবহার করা হয় যদিও বিষয়টিতে কোনই সন্দেহ নেই তবুও ওই জানা বিষয়টির প্রতি জোর দেওয়ার জন্য আরবি ভাষায় শপথ করা হয় আরবি ভাষার সমৃদ্ধির শীর্ষে থাকার সময় কুরআন নাজিল হয় কুরআনের শপথ আসার এটাও একটা কারণ শপথ করা হয় একজন অস্বীকার করার জন্য অন্যান্য উদাহরণ ও প্রমাণ টেনে আনাতে কোনো সমস্যা নেই ইব্রাহিম আলহিসাম বললেন রব্বি আরি নিউতা হে আমার পালন কর্তা আমাকে দেখান আপনি কেমন করে মৃতকে জীবিত করবেন আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু এই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি সুরা বাকার আয়াত আল্লাহর খলিল বলছেন আমি ইমান রাখি তবু আমার ইমানকে মজবুত করতে চাচ্ছি সুতরাং শপথ মুমিনদের বিশ্বাসকে আরো মজবুত করে তৃতীয়ত যা নিয়ে এবং যার কাছে শপথ করা হয় সে বিষয়ে গুরুত্ব দিতে দৃষ্টি আকর্ষণ করতে শপথ করা হয় এতে করে পাঠকের মনোযোগ এর গুরুত্বের দিকে আকৃষ্ট হয় মজমু আল প্রথম খণ্ডে ইমাম ইবনুতাইমিয়া রাহেমাহুল্লাহ বলেছেন আল্লাহ তালা তার অনেক সৃষ্টিরই শপথ করেছেন সৃষ্টিকে সম্মানিত করতে গুরুত্ব দিতে মনোযোগ আকর্ষণ ও প্রশংসা করতে তিনি শপথ করেছেন দ যার অর্থ জোর দেয়া নিশ্চিত করন আর এখানে লাফির লামের অর্থ জোর দেওয়া নিশ্চিত এই লামও একটি তাওকিদ সুতরাং এখানে প্রথমে ওয়াল্লা আশ্রির ওয়ায়ের শপথের মাধ্যমে তারপর ইন্নার মাধ্যমে এবং সব শেষে লামের মাধ্যমে তাওকিত বা নিশ্চিতকরণ করা হয়েছে কোন বিষয়ের সম্মান ও সত্যায়নের জন্য শপথ করা হয় দেখুন কুরআন কি বলে আর আপনার কাছে সংবাদ জিজ্ঞেস করে এটা কি সত্য আপনি বলে দিন অবশ্যই আমার রবের কসম এটা সত্য আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না সুরাই ইউনুসের আয়াত বলে আমাদের উপর কেমত আসবে না বলুন কেন আসবে না আমার পালনকর্তার কর্তার শপথ অবশ্যই আসবে সাত নম্বর আয়াতে আরো বলেন কাফিররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বলুন অবশ্যই হবে আমার পালন কর্তার পশং তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে তারপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে আর এটা আল্লাহর পক্ষে সহজ শপথ করেছেন আলিহ্লাম শপথ করার নির্দেশ দিয়েছেন আর এই শপথগুলো করা হয়েছে পুনরুত্থান নিয়ে আর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম শপথ করেছেন পুনরুত্থানকে স্মরণ করিয়ে দেয়া ও এর গুরুত্ব বুঝানোর জন্যই হাদিসে অন্যান্য আরো বিষয়ের উপর শপথ করা হয়েছে ওয়াল্লাদি ইনফসি বিয়াদি ওয়া মুকাল্লিবিল কুলুব এমন অনেক হাদিসে শপথের বিষয়টি এসেছে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 এখানে লক্ষ্য করতে হবে আল্লাহ সু তার সৃষ্টির যে কোনো কিছু নিয়ে শপথ করতে পারেন কিন্তু আমরা কেবল আল্লাহ শপথ করব মুসন ইমাম আহমেদের একটি সহি হাজি এসেছে রাসুল উল্লা সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন মান মানহাল বিষাই ইন্দু আল্লাহ ফাকাদ ফ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করল সে শির করল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 আল্লাহর নামে শপথ করলে কোনো সমস্যা নেই সুন্নার দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসুল উহ সাল্লু আলিহু প্রায় আশি বারের মতো শপথ করেছিলেন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 তার পিতার শপথ সে যদি সত্যবাদী হয় তাহলে সে সফল হবে রাসুল উল্লা সাল্লাহ আলী ব্যক্তির বাবার শপথ করেছেন এই ব্যাপারে আলিমদের মাঝে কিছু মতামত রয়েছে প্রথমত এই বর্ণনাটি বিচ্ছিন্ন বা সাজ বর্ণনা দ্বিতীয়ত ইবন আবদিলবার বলেন হাদিসটি বর্ণনা করতে গিয়ে রাবি ভুল করেছেন আসল বর্ণনাটি হবে আফলাহা আল্লাহি আল্লাহর শপথ সে সফল হবে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 ফজরের সালাতে ইমাম সালাত ইমামের মত করে লম্বা তিলাওয়াত করতে শুরু করলেন আপনি দেখবেন অনেকের পা দোলানো শুরু হয়ে যায় তারা আন মনে নড়াচড়া শুরু করে বারবার ঘড়ির দিকে তাকায় কিংবা এদিক সেদিক তাকাতে শুরু করে এই হল বাহ্যিক অবস্থা মনের অবস্থা তো আরও বেশি বিক্ষিপ্ত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 অর্থকে আরো বেশি জোরালো ও স্থায়িত্ব প্রদানের জন্য আল্লাহ সুবাহানাহ আতলা এখানে খুসর শব্দটিকে নামবাচক শব্দ হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ আল্লা সুবাহানাহু খাসির বলেননি অর্থাৎ সে হারাচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বলেননি আল্লাহ সুবাহানাহ আতলা এটাও বলেননি যে লাকাদ খাসির যার অর্থ সে ক্ষতির সম্মুখীন হচ্ছে বরং আল্লাহ সুবাহানাহু আতলা খুসর নামপত্রি ক্ষেত্রে বেছে নিয়েছেন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 তারা নিজেদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত এই আয়াতে আল্লাহ সুবাহ ফি ব্যবহার করেননি তাহলে আল্লাহ আসরে আল্লাহ সুবাহ কেন ফি ব্যবহার করলেন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 সেই বুখারিতে আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহআ থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লু আলহিহ্লাম বলেছেন জাহান্নাম থেকে মুক্তি পাবার পর পুলসিরাত পার হবার পর মুকমিনদের আল কান্তরা নামক একটি পুলের উপর দাঁড় করানো হবে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 কেউ হয়তো ততক্ষণে ইব্রাহিম আলাইহ ইসালামের পাশে তাঁর সাথে দেখা করার উদ্দেশ্যে ভিড় জমিয়েছে কেউ হয়তো নুহ আলাহিসের সাথে দেখা করতে যাচ্ছে আর কেউ হয়তো উম্মুল মুকমিন আইসারাদি আল্লাহ তে আলা আনহার পাশে জড় হয়েছে কেউ খালিদ ইবনুল ওয়ালিদ কেউ আবু উবাইদারাদি আল্লাহ তল আনহুর সাথে দেখা করতে যাচ্ছে তারা সবাই হাস্যজ্জ্বল ও আনন্দিত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 সে তার সময়কে ভালো কিংবা মুবা এই দুটোর কোনোটিতেই অতিবাহিত করেনি বরং সে এই সময় কেবল গুনাই কামিয়েছে কেউ তখনই পূর্ণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় লাফি লাফিয়ে যখন সে তার নিজের আমলের কারণে ক্ষতিগ্রস্ত হয় এই কেউ তাকে বাধ্য করে না কিংবা তার মাথায় বন্দুকের নল উঁচিয়ে রাখে না এটা তার সম্পূর্ণ নিজের ইচ্ছা দিন যা সে নিজ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কামাই করেছে এবং কেয়ামতের দিনে এগুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে অবগত করা আল খুসুরের বদলে নাকিরা হিসেবে খুচুর ব্যবহারের আরেকটি কারণ হল তানুয়ে অর্থাৎ ক্ষতির যে বিভিন্ন ধাপ আছে এটা বোঝানো কুরআনে এর সপক্ষে অসংখ্য আয়াত পাওয়া যায় সুরা আল জুমারের পনেরো নম্বর আয়াত قل إنن الخاصرين الذين خسروا أننفسسهم وأقلليه يوم القيامة على ذلك هو الخصران المبين بلنه محহাمد قياমতের দিন তারই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবার বর্গেত থেকে ক্ষতিগ্রস্ত হবে। যেনে রাখো এটাই সুষপষ্ট ক্ষতি। সরা আলকাফের১13 না্বيات كل هل نُناب بيكم بالأقسين مالا بله محহাمد আমি কি তোমাদের শসব লোকেট সংবাদ দেব যারা করমের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত।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 বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মিডিয়ার ফেসবুক